আজকে যে দর্শটি আমরা আলোচনা করব এই দর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীতে আমরা বিভিন্ন জন বিভিন্ন আল্লাহ সুবাহ থেকে তার একত্রবাদ থেকে আমাদের পদচ্যুত্তি ঘটছে এবং পদস্খলন ঘটছে এবং আমরা বিভিন্নভাবে সেরকে লিপ্ত হয়ে থাকি আমরা কেতাব তৌহিদের দর্শের প্রাথমিক দিক দিয়ে আমরা আলোচনা করেছি কিছু অধ্যায় যে আমাদের যারা অলিয়া উলিয়া আমাদের যারা নেককার নেজুর্গ মানুষ তাদেরকে কেন্দ্র করে বা তাদের বিষয়ে আমরা বাড়াবাড়ি করতে গিয়েও অনেক সময় মানুষ শেরকে লিপ্ত হয়ে যায় কারণ নলিয়া উলিয়াকে বা নবির আসুলকে যখন তার স্থানে তাকে না রেখে আল্লাহ সবহানা হতালার স্থানে নিয়ে যাওয়া হয় তখনই এই শেরকে লিপ্ত হয়ে যায় মানুষ পূর্ববর্তী মানুষেরাও তাই করেছে যেমন যারা তারা পুত্র মানুষ তারা গ্রহণ করেছে খ্রিস্টান যারা তারা ইসা হিসাবে অথচ তারা হলেন আল্লাহ সুবাহর বান্দা আল্লাহ রা বলে আলমাল তিনি তাকে জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেন নাই কিন্তু এরপরেও তারা ते बी मर्जदा दी गलर पुत्र बनाय फेल्लर मत स्थान तरजा बेपारे सीमा लंघन करते गे अल्लाह रब्बुल्ला आलमीन जा रब्बुल्ला आलमीन बैशिष्ट अभिकारी अमुक बुजुर्ग अमुक नेक्ार व्यक्ति बैशिष्टिर अधिकारी माओ किसार কিছু শোনার কিছু করার তার মাঝেও ক্ষমতা রয়েছে ইত্যাদি মাধ্যমে বা ইত্যাদি কারণে মানুষ লিপ্ত হয়ে যায় তা আজকে আমরা আরেকটি বিষয় শুনব যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টি হচ্ছে আল্লাহ আবুল্লাহ আলমিন ইসলামে যে বিধানগুলি দিয়েছেন হালাল এবং হারাম সেই ইসলামে হালাল এবং হারামের বিধানগুলি আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকেই সব বিধানগুলি এসেছে আল্লাহ রসুল সালামের সমস্যার আল্লাহ অপেক্ষা করতেন। যদি তার আগে থেকে জানা থাকত তাহলে জবাব দিতেন যদি জানা না থাকত অপেক্ষা করতেন জিবরিল আল্লাহিসাম সিদ্ধান্ত নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে তারপর তিনি সেই সিদ্ধান্ত জানাই দিতেন তো এই ইসলামের হালাল এবং হারামগুলিকে যেভাবে আল্লাহ রাবুল আলমিন ইসলামের হালাল হারামগুলিকে দিয়েছেন আমাদেরকে ঠিক সেভাবে হারাম করে দেওয়ার অথবা ইসলামের হারাম বিষয়গুলিকে হালাল করে দেওয়ার কারো অধিকার নেই কিন্তু যখন কেউ ইসলামের কোন হারাম বিষয়কে হালাল করে দিবে বা হালাল বিষয়কে হারাম করে দিবে তারপরে আমরা যদি ওই ব্যক্তিদের অনুসরণ করি এটা যেন আল্লাহ সাথে প্রকার আমরা লিপ্ত হয়ে কারণ ইসলামের বিধান দেওয়ার সেই জায়গায় এই আল্লাহর বিধানগুলিকে পরিবর্তন করে কেউ যখন আমাদেরকে হালাল হারামের বিধান দেয় যেগুলি আল্লাহ আব্দুল্লাহ আলমিন দেননি সেটাকে বিকৃতি করে উল্টা করে আমাদেরকে দেয় আর আমরা যদি তার অনুসরণ করতে যাই তখনই আমরা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 যে এই অধ্যায় আমরা শিখবো বা শুনবো লেখক রহমায় যে ব্যক্তি আলেমদেরকে অথবা নেতাদেরকে আল্লাহ রব আলিনের হালাল হারাম করে দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করবে অথবা আল্লাহ রা আলমিনের হারামকে হালাল করার ক্ষেত্রে যে কোনো আলেমের অনুসরণ করবে বা কোন আমিরের অনুসরণ করবে ফকাজ এখম আর বাহ সে যেন ওই আলেমদেরকে অথবা ওই আমিরদেরকে নেতাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিল তাদেরকে বিধানদাতা হিসাবে গ্রহণ করে নিল তাদেরকে বিধানদাতা হিসাবে যদি গ্রহণ করে নেয় এর মানে হাদিস তিনি এসেছে হাসান সনদে রাসুল সাল্লাম একদিন একটা আয়াত পাঠ করলেন আয়াত হলো আহবা রাহুম ওয়ারুহবান হিসাবে তাদেরকে গ্রহণ করেছে এটা হল কোরআন আয়াত আল্লাহ বলছেন আল্লাহ রসুল্লা সাল্লাম এ আয়াত পরে শোনালেন ইম ওয়ারুহবান তারা তাদের ধর্ম যাদককে তাদের আলেমদেরকে তাদের বুজুগদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে তারা গ্রহণ করেছে সেখানে উপস্থিত ছিলেন একজন নতুন মুসলমান আদি বিন হাতিম তিনি ছিলেন খ্রিস্টান সবে ইসলাম গ্রহণ করেছেন তিনি আল্লাহ রসুল সাল্লামকে বলে বসলেন হে আল্লাহ রসুল সালাহাম আমরা তো আমাদের যারা আলেম খ্রিস্টান থাকা অবস্থায় আমাদের যারা আলেম বা আমাদের যারা বুজুর্গ বা আমাদের যারা ধর্ম তাদের কাছে তো আমরা কোন কিভাবে গ্রহণ করলাম আমরা তো তাদের এটা আপনি কেমনে বললেন বা আল্লাহ এটা বলেছে আল্লাহ রসুর সাল্লাম ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন আল্লাহ রসুর সাল্লাম বলতেছেন দেখোনা এমন কি ঘটে না যে আল্লাহ রাহ আলমিন কিছু জিনিসকে হালাল করে দিয়েছেন আর তোমাদের বা সেই বুজুগরা হালাল করা হারাম করে দিয়েছেন আর তোমরা সেই হারামটাকে হারাম মনে করে গ্রহণ করে নিয়েছ এটা কি হয় নাই অনুরূপ ভাবে আল্লাহ রবাহ আলমিন যেগুলিকে হারাম করে দিয়েছেন তোমাদের ধর্মযাতকরা তোমাদের আলেমরা সেগুলিকে হালাল করে দিয়েছে আর তোমরা সেগুলিকে তখন হালাল হিসাবে গ্রহণ কি হয় নাই হাতিম বলছেন যে হ্যাঁ এরকম তো হয়েছে অর্থাৎ অনেক বিধান রয়েছে যেগুলি আল্লাহ রাবুল আলমিন হারাম করেছেন কিন্তু আমাদের নেতারা সেগুলি হালাল করে দিয়েছে আর আমরা সেটাকে হালাল হিসাবে গ্রহণ করেছি এরকম বহু রয়েছে আমির হোক অর্থাৎ আলেম হোক বা নেতা হোক যেই হোক না কেন তাকে অনুসরণ করব সে অনুসরণের একটা সীমারেখা রয়েছে এমন পর্যায়ে অনুসরণ করা যাবে না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 তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর অনুসরণ করো করোকুম এবং যারা তোমাদের নেতৃত্ব দিচ্ছে তাদেরও অনুসরণ করো আয়াত এটা হলো করানের নির্দেশ এই নির্দেশকে কেন্দ্র করে আজকে আমাদের আলেম সমাজও অনেক সময় অতিরঞ্জিত এতে লিপ্ত হয়ে যায় যে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং এই বিষয়টিকে আমরা আরো ভালোভাবে শোনার চেষ্টা করবাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করছিলাম ওলামাদের। বা আমির ওমারা দের যারা নেতৃত্ব দেন তাদের অনুসরণের ক্ষেত্রে আল্লাহ আবাহিন তিনি নিজেই বলছেন যারা ইমানদার তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতি ওর তোমাদের কাছে যে রাসুল এসেছেন সেই রাসুলের অনুসরণ করো ওয়া উলিল আমি কুম এবং তোমাদের जिन्हें जिन्हें दायित्वशीलरण कर तो दायितशील जिन्हें नेतृत्व दी दू दृष्टिकोण होते धर्मी दृष्टिकोण जिन्हें नेतृत्व दी आलमरा और ओलामरा तरा मध्य अंतर्भुक्त आरोप दृष्टिकोण मुसलमान देतृत दें मुसलमान मुसलमान दे जो नेता प्रार्थी दृष्टिकोण नेतृत्व दीचनि मध्य अंतर्भुक्त যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আল্লাহ রাবুল্লাহ প্রথমে ভাষাগত দিক দিয়ে কোরআন মজিদের এই আয়তে বলছেন আতিহ তোমরা আল্লাহর অনুসরণ করো এই শব্দটা ব্যবহার করেছেন দ্বিতীয় বলছেন ওয়া আতির ওর রাসুল আবার ওই শব্দটাকে রিপিট করেছেন এবং রাসুলের অনুসরণ করো তৃতীয় অনুসরণ করা এই শব্দটাকে তোমাদের নেতৃত্ব তাদের কি তাদের অনুসরণ করো এই এখানে ভাষাগত দিক দিয়ে যে শিক্ষা পাওয়া যায় সেটা হলো আল্লাহ রাবুল্লা আলমিন তার অনুসরণের জন্য শব্দটা ব্যবহার করলেন যে তোমরা আল্লাহর অনুগত্য করো এতা করো এই শব্দটা ব্যবহার করেছেন রাসুল সালামের ক্ষেত্রেও এটা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রবাহিন তিনি তার করি নিয়ে এসেছেন যেগুলি দিয়েছেন সেগুলি আমরা আনুগত্য করব এবং আল্লাহ রাসুল সালাম তিনি তার হাদিসে করানের বাইরে আলাদা একটা বিষয় সেই হাদিসে যেগুলি এসেছে সেগুলি আমরা অনুসরণ করব কিন্তু নেতৃত্ব জানা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই আনুগত্য করো এ তাের এই শব্দটা কি এখানে রিপিট করেন নাই सुल आल्लासूल नियम अनुजयना करेंसरण आल्लास नियम अनुजाई परिचालना करें তাহলে সেখানে অনুসরণের জন্য আল্লাহ রবুল্লা আলমিন বললেন না এটাই বুঝা যাচ্ছে আরো ক্লিয়ার হবে আলিমুলের বা আমাদের নেতৃত্ব জীবন যারা তাদের কি পর্যায়ে আমরা অনুসরণ করব অনুসরণের সীমা রাখা কি আল্লাহ রসুল সাল্লাম একজন প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লা বিন হোজাফা আনহু তাকে একটা ছোট অভিযানের নেতৃত্ব দিয়ে তাকে এক জায়গায় পাঠালেন তো তাকে সেই অভিযানের আমির নিযুক্ত নিযুক্ত করে করে নেতা যখন পাঠান সময় আল্লাহ রসুল সাল্লাম তার নিয়মিত অভ্যাস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী তাদের সবাইকেই কিছু উপদেশ দিলেন তুমিও তাদের সাথে ভালো ব্যবহার করবে আর যারা তার অধীনে আছেন তাদেরকেও বললেন যে তোমরা তোমাদের নেতার আনুগত্য করে চলবে তার অনুসরণ করে চলবে তারা যখন চলে গেলেন তাদের গন্তব্যস্থলে যেখানে পাঠানো হল যাওয়ার পর যিনি আবদুল্লাহ নেতৃত্ব দিচ্ছেন তিনি তাদের মাঝে কিছুটা অনিয়ম পেয়েছেন আনুগত্যে কিছুটা দুর্বলতা পেয়েছেন দুর্বলতা পেলে তিনি তাদেরকে একটু শাসানোর চিন্তা করলেন কিভাবে তাদেরকে বললেন যে তোমরা কিছু সবাই বেশ কাঠড়ি সংগ্রহ করো সংগ্রহ করলো সংগ্রহ করে সেই কাঠে কাঠ আগুন দিতে বললেন যা আগুন দিয়ে দাও এখন আগুন দিল বেশ দাও দাও আগুন জ্বলতেছে এখন বলতেছে তোমাদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে আমার আনুগত্য করতে হবে এটা বলেন নাই হ্যাঁ বলেছেন তাহলে তোমাদেরকে আমি এখন নির্দেশ দিচ্ছি তোমরা এই আগুনে ঝাঁপ দাও আশ্চর্য বিষয় বিশাল কঠিন বিষয়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 আগুনে আমরা ততক্ষণ পর্যন্ত ঝাঁপ দিব না যতক্ষণ না আল্লাহ রসুল সাল্লামের কাছে বিষয়টা ভালো করে এই বলে বসলেন এবং বাকি সবাইকে বললেন আমরা আল্লাহর আগুন থেকে জন্য ইসলামে এসেছি আবার আমরা আগুনে ঢুকবো মানে আবার আগুনে যাবো মানে অতএব আমরা কেউ আগুনে ঝাঁপ দিব না যতক্ষণ না আল্লাহ রসুল সাল্লাহামকে এই বিষয়টা আমরা জেনে নেই জিজ্ঞাসা করিনি তারা ফিরে চলে আসলেন ফেরে চলে আসে তার অধীনে যে সমস্ত সাহাবিরা ছিলেন তারা আল্লাহামকে জানালেন যে বিষয়টা এই ঘটেছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন বললেন যে যদি তোমরা তোমাদের আমিরের নির্দেশে নেতার নির্দেশে আগুনে ঝাঁপ দিতা তাহলে কোনোদিন ওই আগুন থেকে আর বের হতে পারত না মানে জাহান্নামেও সেই আগুনে জ্বলতে হতো কোনদিন আগুন থেকে বের হতে পারতে না মানে জাহান নামেও সে আগুনে জ্বলতে হতো তোমাদেরকে তারপর বললেন যে যেগুলি নির্দেশ সেই নির্দেশে আমিরের অনুসরণ করতে হবে আর যেগুলি শরীয়তসম্মত নির্দেশ নয় সেগুলির ক্ষেত্রে আমিরের বা আলিমের বা ইমামের অনুসরণ নয় কারণ সেখানে আগুনে ঝাপ এটা কোনো শরীয়তের নির্দেশ নয় অত এটা যদি তোমরা পালন করতে। পালন করে তাহলে তোমাদের পরিস্থিতি এই হতো প্রিয় বন্ধুরা এই আয়াত অবতীর্ণ হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হল আহ মানু আচি অল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো ওয়া উলিল আমি মিনকুম এবং তোমাদের যারা আমির যারা নেতৃত্ব দেয় ধর্মীয় বিষয় হোক বা পার্থ বিষয় হোক মুসলমানদের যে মুসলমান নেতা নেতৃত্ব দিচ্ছে তার অনুসরণ করুন তবে তার অনুসরণটা কিভাবে হবে হবে অনুসরণ যদি তিনি নির্দেশ দেন তাহলে সেই অনুসরণ হবে আর যদি সম্মত নির্দেশ না আসে শরীয়ত বিরোধী পরিপন্থী নির্দেশ আসে সেটাতে যদি আমি অনুসরণ করতে যাই তাহলে আমার সেখানে শাস্তির বিষয় এই জন্যই ইসলাম যেগুলিকে হালাল করে দিয়েছে সেগুলিকে কোন আলেম বা কোনো ইমাম বা কোনো পীর বা কোনো আমির নেতা যদি ইসলামের হালাল বিষয়গুলিকে হারাম করে আমাদের সামনে তুলে ধরে সেটার আনুগত্য সেখানে জায়েজ নয় সেটার আনুগত্য করাটাই হলো সেখানে হারাম সেটাই হল শিল্প আবার ইসলাম যেগুলিকে আমাদের জন্য হারাম করে দিয়েছে সেই হারাম বিষয়গুলিকে কোন যদি আমাদের নেতা ইমাম আলেম বা ইত্যাদি যাই হন না কেন সেগুলি যদি আমাদের জন্য ইসলামের হারামগুলিকে হালাল করে দেয় সেই আনুগত্য সেখানে নিষিদ্ধ আল্লাহ রাবুল্লা আলম যেটা হালাল করে দিয়েছেন এটাকে হারাম করে দেয় এমন আলেম ও আমিরের যদি তোমরা অনুসরণ করো অনব ভাবে আল্লাহ রব আলিন যেটাকে হারাম করে দিয়েছেন যে আলেম বা আমিরগণ সেটাকে হালাল করে দিবে এক্ষেত্রে অনুসরণ করো তাহলে মিন তোমরা আল্লাহর পরিবর্তে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়ে তা আল্লাহর পরিবর্তে কাউকে যদি কেউ রব হিসাবে গ্রহণ করে নেয় এটার নামই হলো শির রব হলেন একজন তিনি হলেন রব্বুল আলমিন গোটা বিশ্বের রব হলেন একজন गोटा विश्व रब हलन शुद्ध एक जन रबि रन चाहिए बुजुर्ग हन चाहिए दार्शनिक हन मुस्तााहिद हन तब्यक्तिर के लिप्त होर के लिप्त है छोटो शेर नयी हल बड़ शेर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 প্রথমে তিনি নিয়ে এসেছেন আব্দুল্লা আব্বাস রহুমা এর একটি বক্তব্য নিয়ে এসেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি বলছেন এবং আরো বিভিন্ন গ্রন্থে এসেছে আব্দুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ বলতেছেন আমার খুবই আশঙ্কা হচ্ছে যে তোমাদের উপর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ হবে শিলাবৃষ্টি গজব আমার আশঙ্কা হচ্ছে বর্ষণ হবে কেন বলছেন যে আকু কালা রসুল্লাহ আলহিস্লাম আমি বলতেছি এই কথাটা আল্লাহর রসুল সাল্লাম বলেছেন ও তাকুলু না আবু বকার ওয়া আমার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 বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আল্লাহ সুবাহ হওয়া তালা এবং তার রাসুলের জন্য পূর্ণ অনুসারী হতে পারি সে চেষ্টাই করব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামাইকুম